আবু হুরাই রাজন হতে বর্ণিত নবী সাল্লা সাল্লাম বলেন পূর্ব যুগে জনৈক ব্যক্তি একটি কুকুরকে তৃষ্ণার্থ অবস্থায় ভিজা মাটি চাপতে দেখতে পেয়ে তার মোজা নিল এবং কুকুরটির জন্য কুয়া হতে পানি এনে দিতে লাগল যতক্ষণ না সে ও তৃষ্ণা মেটাল আল্লাহ এর বিনিময় দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করালেন